আব্দুল্লাহ ইবনু উমর রাজিয়াল্লাহ তাল্লাহুতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহলাম বলেছেন বিলাল রাজি আলাহ তাল্লাহ্ন রাত থাকতে আজান দিয়ে থাকেন কাজেই তোমরা সাহরি পানাহার করতে থাকো যতক্ষণ না উম্মে মাকতুম আজান দেন